কুমতারক আলহামদুলিল্লাহমিন সলাাতামাল সৈদুলমুরসলীন নবীন মহমদ ওলা আলী ওসহব আজমাইন মন্ত্রম বসানি লিলদ্দিন আবাদ ফাউজ বিশানজিম আমরা তফসির করসির আয়ত নম্বর সোলো থে মোহনল্লা এয়শাদ মানুষের সৃষ্টি সম্পর্কে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষের মনে যা কিছুর উদ্রেক হয়ে থাকে তারও আমি খবর রাখি বরং তার সবচেয়ে নিকটবর্তী আমি জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে এছাড়াও অন্যান্য দিক থেকে হইতে পারে এই জন্য বলছি যে তার সত্ত্বাগত দিক থেকে আল্লাহফাকের রব্বুল আলমিন তার কোরআনিক বহু আয়তে বলেছেন তিনি সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আর তিনি আকাশের ওপরে রয়েছেন তিনি আর সে আজিমে রয়েছেন সুতরাং সবগুলি আয়াতের সমন্বয়ের জন্য আহলি সুনাত জামাত আল্লাহ ফাঁকের নাম গুনাবলি সম্পর্কে এই বিশ্বাস রাখে আর এটা হচ্ছে সাহাবাই কেরামদের বিশ্বাস রাসুলাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে তারা নিয়েছেন যে আইন আল্লাহ নবী সাল্লা সালাম এক বালিকাকে বা এক দাসীকে জিজ্ঞেস করছেন সেই মুসলিমের হাদিস আল্লাহ কোথায় পরীক্ষা করার জন্য যে এই বালিকা বা দাসী মুসলিম কিনা আল্লাহ পর কালে ইমান রাখে কিনা আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে এই প্রশ্ন করা শরীয়ত সম্মত ওই মেয়েটি জবাবে বলেছিল কালা ফিসা আকাশে আকাশে পাক মানে আকাশের উপরে নবী সাল্লা আলা সাল্লাম ভুল ধরেন নিজের ঠিক জবাব ঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন রাসুল সম্পর্কে মান মানিকে কারণ দুটো সাক্ষ্য প্রদান করতে একটা হচ্ছে আল্লাহর একত্বের তার জন্য আল্লাহ কোথায় জেনে নেওয়ায় যথেষ্ট মেনে যথেষ্ট নবী সাল্লা সাল্লাম মনে করলেন যে আল্লাহ কোথায় যখন জানে তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সেটিক করে না সে কি আকিদা রাখে না আর রেসাল্লাতে বিশ্বাস করা ফরজ মোহাম্মদ রসুল্লাহর শাহাদা দিতে হবে যে মহম্মদ আল্লাহ পাকে রসুল জিজ্ঞেস করলেন আমি কে বলছে আনতা রাসুল আপনি আল্লাহ পাকে রসুল তখন তার মণিবকে বললেন আ তিক্ষা ফাই না মমিনা একে স্বাধীন করে দাও এই ইমানদার মেয়ে। এটাই হচ্ছে সহি আকিদা কোরআনে বাহাদিসে এছাড়া যারা বলে আল্লাহ সর্বতরও বিরাজমান আল্লাহ সব কিছুতে বিরাজমান এটা হচ্ছে স্পষ্ট গুমরাহি পাক না পাক জায়গায় বিরাজমান মানুষের মধ্যেও বিরাজমান প্রতিমা পুতুলও বিরাজমান তাহলে তো যারা পূজা করে তারা মন্দার যারা কব পূজা করে সেখানেও আল্লাহ রয়েছে তাতে সব গাছপালা তো আল্লাহ রয়েছে সাগর নদ নদী তো আল্লাহ রয়েছে সুতরাং যে পূজা হচ্ছে আল্লাহরই তো ইবাদত হচ্ছে এটা কুফুরি কথা এটা বিজাতির কথা ইসলামের কথা নাই অনেক মূর্খরা বলে আল্লাহ মমিনের কলবে কলবে তাহলে যত মমিন তত আল্লাহ তাহলে ইয়া বড় মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাত আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়ানো আর তার প্রবৃত্তি তাকে যা কুমন্ত্রণা দিয়ে থাকে তাও আমি জানি ওয়ান হাবলিল এবং আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী মিন হাবলিল ওয়ারিদ তার গলার সেরা হতেও তার গলার সেরার চাইতেও বেশি নিকটবর্তী আমি অর্থাৎ কাঁধের পাশে কেউ যদি বসে শুনি বসে থাকি যতটা শুনতে জানতে না পারবে তার চেয়েতে বেশি আমি তার খবর রাখি তার মনের কথা মুখে ফুটেও বলে না জিভাও নড়াই না শুধু মনে কল্পনা জল্পনা হয় মনে খেয়াল আসে মন্দ খেয়াল অথবা ভালো খেয়াল প্রত্যেক মানুষের মনে আসে কখনো ভালো খেয়াল আসছে আর কখনো মন্দ কথা মনে ভাসছে সেসব সম্পর্কে আল্লাহফাক জানে অন্না আলম মা তু আসবে সুবেহীনাস মনের মধ্যে যার উদ্রেক হচ্ছে তাও আল্লাহফাক জানছেন আল্লাহাকের স্বাদ করছেন তারপর ইজিয়াত কাল মুক্তান এই তো আল্লাহাক জানেন আল্লাহ জানার ভিত্তিতে যদি সিদ্ধান্ত করতেন যে তুমি জান্নাত পাওয়ার যোগ্য তুমি জাহান্নাম পাওয়ার যোগ্য তুমি জান্নাত পাওয়ার হক রাখো না তাই যথেষ্ট ছিল কারণ আল্লাহ সব খবর রাখেন কিন্তু তারপরে আল্লাহাক রব্বুল আলমিন মানব জাতির ওপর স্পষ্ট প্রমাণ হজ্জত কায়েম করার জন্য যে দেখো তোমাদের রিপোর্টও বলছে এই কথা এর জন্য আল্লাহাক দুই ফেরেস্তাকে ডানে বামে লাগিয়ে দিয়েছেন এই বিষয়টি এখানে আল্লাহ উল্লেখ করেছেন ইজ ইয়াতালাকাল মুখে কোনো কিছু হাসিল করা অর্জন করা নেয়া এখানে নিয়ে গ্রহণ করে তা লিখার কথা উদ্দেশ্য করা হয়েছে ইজ ইয়াতাল্লাক্কাল মোতালাক্কিয়ান যখন দুই লেখক ফেরিস্তা মানুষের কর্মগুলিকে গ্রহণ করে নিয়ে তা লিখে থাকে তারা আনিল ইয়ামিন এবং আনিস শ্যামালে কাঈদ ডানে এবং বামে বসে থাকে প্রত্যেক মানুষের তারা ডানে এবং বামে বসে রয়েছেন দুই আল্লাহ আল্লাফাক দুই ফেরিস্তার কথা বলেছেন তাফিসির কারা বলেছে যে ডান দিগের ফেরিস্তা নেমল ভালো কাজগুলি ভালো কথা লিখে আর বামদিগের ফেরিস্তা মন্দ বা গুনা লিখে আল্লাহ আলম মায়াল ফেজমিন কৌলিন মানুষ যে কোনো কথা বলুক না কেন যে কোনো কথা বলুক না কেন কথা যে কোনো কথা যদি রেকর্ড হয় তাহলে যে কোনো কর্মও রেকর্ড হয় যে কোনো পাপ রেকর্ড হয় যেমন গোনহা রেকর্ড হয় তেমন যে কোনো ভালো কথা আপনি সুহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন একটা ভালো কথা বললেন কাউকে সালাম বললেন সেটাও রেকর্ড হলো ভালো মন্দ সব কিছুই রেকর্ড হয় মা আলফ অওলিন যে কোনো কথা উচ্চারণ করে মানুষ ভালো বা মন্দ ই রাকিব তার পাশে প্রহরী রয়েছে প্রস্তুত তৎপর প্রহরী প্রস্তুত হয়ে রয়েছে রাকিব মানে হচ্ছে প্রহরী আর আতিত মানে প্রস্তুত রেডি হয়ে রয়েছে লেখার জন্য নোট করার জন্য ও যা আজ সাকাতুল মৌ এই তো হয়ে গেল রেকর্ড হয়ে গেল রেকর্ড হওয়ার পরে যদি ফাইল চাপা পড়ে থেকে যায় দুনিয়াতে হয় যেমন পয়সা দিয়ে ঘুষ দিয়ে ফাইলকে টেবিল থেকে আউট করে দেওয়া হয় আদালতের চেপে রেখেই দেওয়া হইল বিশ বছর সতলোক তার সততার বদলা পাবে আর অসৎ তার শাস্তি পাবে আল্লাহ বলছেন ওয়াজা আত সাকাতুল মত এর জন্য আল্লাহ পাক মৃত্যু লিখে দিয়েছেন মতের দ্বারে যেতে হবে ওখান দিয়ে গিয়ে হিসাব দেওয়ার জন্য প্রবেশ করতে হবে মৃত্যুর যন্ত্রণা সাকাতুল মত মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে অবশ্যই আসবে যা আত্ম অতীতের বাক্য আল্লাহ উল্লেখ করেছেন যেমন অতীতের ঘটনা নিশ্চিত অত কোনো সন্ধানে যদি ঘটে থাকে ঠিক তেমনই যদিও মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা আগামী তো হবে আপনার আমার তারপরে ওইটা অতীতের মতোই নিশ্চিত কথা যাহে কামা কুন্তিদ এবং বলা হবে ওই ব্যক্তিকে ওই মৃত্যুর মুহূর্তে বিশেষ করে পাপিষ্ট গুনাগার যারা অপরাধী তাদের আত্মাকে বলা হবে যা লেখা মা কুন্তহ তাহিদ এই মৃত্যু থেকে তুমি পালাবার চেষ্টা করছিলে কোথায় পালাবে তোমার ভ্রুক্ষেপ ছিল না এই মত বলে যে মত কোথায় যেতে হবে এখন তো অবলোকন করেছো এখন তো দেখতে পাচ্ছ প্রত্যক্ষ করছো যে কোথায় যাচ্ছ তুমি কি হচ্ছে হে খবিস আত্মা নফসুল হবিসা উখরজি এলা গজাবিল্লাহ অসাখাতেহী আল্লাপাকের ক্রোধ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির উদ্দেশ্যে চল আর পাক পবিত্র আত্মাকে ভালো মানুষকে বলা হয় ইয় হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা ও খুর আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির উদ্দেশ্যে চল অনফেখা ফিসুর এই মত হয়ে গেল তারপরে এই বরজাখী জীবন যতদিন কিয়মতার আগে থাকলো থাকলো তারপরে এখন ওঠানো হবে পুরোপুরি হিসাবের জন্য সংক্ষিপ্ত হিসাব আর শাস্তি যা হওয়ার কবরের জীবনে হয়ে গেছে সিজিনে হয়ে গেছে রোহের জগতে হয়েছে এখন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে আর পুনরুত্থান হবে আর সব কিছুর বিস্তারিত ফেসলা হবে অনফেখা সুর আর সিঙ্গাই ফুঁক দেওয়া হবে সিঙ্গাই দুটো না তিনটে ফুঁক দেওয়া হবে এই সম্পর্কে তাফসির কাঁদ একতলাপ রয়েছে তিনটেও হইতে পারে আবার দুটো হইতে পারে যারা তিনটে বলেছেন তারা কোরআন একদম তিন জায়গাতে তিনটি ফুৎকারের কথা বলা হয়েছে সিঙ্গাই তিনটাকে আলাদা আলাদা নিয়েছেন আর যারা বলছে দুটি তারা সুরে জুমারে শুধু দুটির কথা এক জায়গায় বলা হয়েছে সেই দুটিকেই বলেছেন আসলে দুটিকে বোঝানো হয়েছে অনফেখা ফিসুর সিঙ্গায় ফুক দেওয়া হবে ইসরাফিল আলি ইসলাম ফোঁক দেবেন এটা নবী ইসলাম সাহি আদিস রয়েছে জাহালেখা ইয়ামুল ওয়াইদ সেটাই হবে সতর্ক করার দিবস শাস্তির দিবস তাহলে আমুল ওয়াইদ পৃথিবীতে সতর্ক সাবধান করা হয়েছিল সেই দিন সম্পর্কে যে সাবধান পৃথিবীতে হয়তো ধরা খাবে না কেউ ধরার থাকবে না কেউ হিসাব নেওয়ার থাকবে না কারো সামনে জবাব দেই করতে হবে না বেপারওয়া চলাফেরা করলে কিন্তু এই শাস্তির দিন রয়েছে তোমাদের সতর্ক করা হয়েছিল ওজাৎকুল্লো নসিমা আসা ইকমা শাহিদ আর প্রত্যেক ব্যক্তি এই বিচার দিবসে কিয়ামতের মাঠে উপস্থিত হবে মা এখন ওই প্রত্যেকের সাথে একজন এমন ফেরিস্তা থাকবে যে তাকে হাঁকিয়ে নিয়ে আসবে তাড়িয়ে পিছন দিক থেকে নিয়ে আসবে ও শাহিদ আর একজন সাক্ষ্যদাতা হিসাবে আসবে প্রত্যেক মানুষের সাথে দুই দুই ফেরস্তা তাহলে কত অসংখ্য ফেরিস্তা আল্লাপাক সৃষ্টি করে গেছে মালায় সৃষ্টি করে গেছে অমায় আলম জুনুদ রব্বে ইল্লা হুক এই জন্য কোরআনিক একটি আয়তে বলেছে আল্লাপের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে যে কত তার সংখ্যা রয়েছে লাকাতকুন তাফি গাফিলাতিমিন হাজা আর সেই দিন অপরাধীদেরকে বলা হবে যারা আল্লাপরকাল বিশ্বাসী ছিল না আখেরাতের জন্য কর্ম করেনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে পেটের পূজা করেছে কিন্তু মসজিদের দিকে যায়নি আল্লাপাকের ফরজ আজে আদেই করেনি বেনামাজি মুসলিম লাকাতকুন তাফি গাফিলাতিমিন হাজা নিঃসন্দেহে তুমি এই দিন থেকে গাফিলতিতে ছিল উদাসীন হয়েছিল আনকা শাফ আকা। আজকে তোমার থেকে তোমার পর্দা সরিয়ে দিয়েছে পর্দা সরিয়ে দিয়েছে আজকে প্রত্যক্ষ করে নিয়েছে চোখে দেখতে পাচ্ছ এতদিন গাইবের পর্দা ছিল আর বলা হয়েছিল চোখের আড়াল থেকে বিশ্বাস করার জন্য ইউমেন গাইব না দেখে বিশ্বাস করতে চাওনি আর ভ্রুক্ষেপ করি গতানুগতিক মুসলিম ফাঁকা আনকা গেতা আকা তোমার চোখের পর্দা আজকে আমি সুতরাং আমাদের ফিরে আসছি মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 स्वास्थ्य और अवसर यह बेपार अधिकांश मानूष अवहला सप्तम खंड मन गण हाथी संख्या छह चार बारो এক যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন खान मदन, एबी बिन मुझवर बिन अब्दुसलाम, जहांगीर दायित्व देखुदा সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছেন সুরে কাফের সুরে কাফের আয়ত নম্বর তেসে আল্লাহ করছেন মন্না ই খৈর মোতাদি মরিব আল্লা আল্লাহ ইহন আফা আল কিয়া হফিল আল্লা বিশী আল্লাহাকে সাদ করেছেন ওয়াকালা কারি নহু এই মানুষ যেই মানুষ বিচার দিবসে উপস্থিত হচ্ছেই সিংঘায় ফুক দেওয়ার পরে আর প্রত্যেক মানুষ কে হাজির হবে অপরাধী হোক অথবা সৎকর্মশীল হোক সকলে হাজির হবে তাদের একজন করে সঙ্গী থাকবে এক সঙ্গী থাকবে ফেরস্তা এই ফেরস্তা সঙ্গীর কথা এখানে করিন বলা হয়েছে এই আয়াতে আয়াত নম্বর তেইশে যে বলা হয়েছে কারিন মানে ঘনিষ্ঠ সঙ্গী এই ঘনিষ্ঠ সঙ্গী ফেরিস্তা যার কাছে এই ব্যক্তির পুরো রেপোট থাকে ভালো মন্দ রেপোট আমল নামা কর্মরীপি থাকবে ওকালা করি নহু আর তার এই ফেরেস্তা ঘনিষ্ঠ সঙ্গী বলবে হাজা মালা দইয়া আতীত এই হচ্ছে তার আমল বা ফলাফল যা আমার কাছে প্রস্তুত হয়ে রয়েছে আতীত যা আমার কাছে প্রস্তুত করা রয়েছে হিসাব নিকাশ প্রস্তুত করা আছে তার লাস্ট ফলাফল কী আল কেয়া ফি জাহান্নম আল্লাহ বলে আল কেয়া ফি জাহান্নম তোমরা দুইজনে এই দুইজন ফেরিস্তার কথা বলা হইল আগের আয়াতে এক ফেরস্তা হাঁকিয়ে নিয়ে আসবে আর আরেক ফেরিস্তা সাক্ষী হয়ে আসবে এই দুইজনকে সম্বোধন করে আল্লাহ পাকের পক্ষতে নির্দেশ হবে আল তোমরা উভয়ে এই লোককে এই অপরাধীকে জাহান নামে নিক্ষেপ করো কোনো অপরাধী আল কিয় আফি জাহান নামে জাহান নামে তোমরা নিক্ষেপ করো কল্লা কাফারিন আনি প্রত্যেক অস্বীকারীকে প্রত্যেক কাফেরকে যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে অথবা আল্লাহ পাক যেসবের প্রতি ইমান নিয়ে আসতে বলেছেন বিশ্বাস করতে বলেছেন সেসবের কোনো কিছু অস্বীকার করেছে আল্লাহ পাকের ফরোজ অজেবের কোন কিছুকে অস্বীকার করেছে আল্লাহ পাক যা হারাম করেছেন সেসব হারামের কোনো কিছু হারাম হওয়াকে অস্বীকার করেছে সবাই কাফের যারা অস্বীকার করে আল্লাপাকের স্পষ্ট বিধানের কোন একটি বিধান সে হচ্ছে কাফের প্রত্যেক কাফের অস্বীকারীকে আংশিক অস্বীকার করুক আর পুরোপুরি অস্বীকার করুক আল্লাহ পাক এখানে ছয়টি মন্দগুণ জাহান্নামীদের উল্লেখ করেছেন ভালো করে শোনেন আল্লাহ পাকের স্বাদ করেছেন যে জাহান্নামে নিক্ষেপ করার জন্য এই দুই ফেরেস্তাকে বলা হবে কাকে প্রত্যেক কাঁফেরকে আনিদ আর যেই ব্যক্তি ছিল বড় অবাধ্য আল্লাপাকের অবাধ্য কখনো মানতে রাজি হয়নি আল্লাহ পাকের কথা তার ওসর সাল্লা আসালামের কথা মান্নাইল্লিল খাই আর তৃতীয় তার খারাপ গুণ ছিল যে সে ছিল কল্যাণে বাধা দানকারী চরম বাধা দানকারী ছিল কখনো ভালো কাজ হইতে দিত না যেখানে ভালো কাজ ভালো কাজে গিয়ে ও বাধা সৃষ্টি করবে যে কোনো ভালো কাজ হোক না কেন মসজিদ তৈরি করা ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা ইসলামিক লাইব্রেরি তৈরি করা ইসলাম প্রচার করা কেউ ইসলামের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা কেউ শির্কবিদা ছেড়ে তৌহিদের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা যারা ভালো কাজের দিকে আসবে যে কোনো ভালো কাজ যেখানে যেইরকমভাবে হোক না কেন তাতে বাধা সৃষ্টি করবে সমাজ একটা ভালো কিছু হইতে যাচ্ছে না ভালো হইতে দিতে চাই দেয় মন্দ চাই মান্নাইলিল খাই কল্যাণের কাজে চরমভাবে বাধা সৃষ্টিকারী ছিল জাহান্নামীদের এগুলি গুণ জাহান্নামী ওরা যারা ভালো কাজে বাধা সৃষ্টি করেছে পৃথিবীর মত যারা সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছে ক্ষমতা ছিল ধনসম্পদ ছিল প্রভাব ছিল তার দাপড় চালিয়েছে মরিব এবং সন্দিহান ছিল সন্দেহে লিপ্ত ছিল আল্লাহ সম্পর্কে সন্দেহ আখেরাত সম্পর্কে সন্দেহ আল্লাপের দিন সম্পর্কে সন্দেহ নামাজ প্রথম যে আল্লাহ পাখ হিসাব নেবেন পাঁচ অক্সের নামাজের কিয়ামতের দিনে এই সম্পর্কে সন্দেহ সেই জন্য নামাজ পড়েনি কেন নামাজ পড়েনি যদি তার নিশ্চিত বিশ্বাস থাকত যে আমাকে তো প্রথম গিয়ে নামাজেরই জবাব দিতে হবে তাহলে আবার নামাজের কথা বলা লাগে কখনও বলার প্রয়োজন করেন না বরং আপনি অন্যকে বলবেন যাতে করে ওদেরকে জাহান নাম থেকে করতে পারেন ছয় নম্বর গুণ আল্লাহ বলছেন যেটা সবচেয়েতে বড় অপরাধ সেটা হচ্ছে আলমা আল্লাহ এল আহার এই অপরাধী আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছিল ফল কেয়াহু ফিল আজাবিস সুতরাং হে ফেরেস্তা এই দুই ফেরিস্তাকে সম্বোধন করে বলা হচ্ছে ওভয় ফেরেস্তা তোমরা ফাল কেয়াহু একে নিক্ষেপ করো ফিল আজাবিস সদিদ কঠোর শাস্তিতে আল্লাহফাক বলছেন কালা করি তার ঘনিষ্ঠ সঙ্গী ওই শৈতান বলবে রব্বানামা আতকাইত হোক কারণ তার আগে তার বিরুদ্ধে এই ভক্ত যাকে শয়তানে জিন শয়তানে অথবা মানুষ শৈতানে গুমরা করেছে পথভ্রষ্টকারীরা গুমরা করেছে যারা বাতিল নেতৃত্ব দিয়েছে শির বিদাতের দিকে আহ্বান করেছে তারা গোমরা করেছে ওরা জ্বলছে অথবা ওদের উপর আল্লাহ পাকে আজাব এসছে তখন গিয়ে তাকে তিরস্কার করবে যে তোমার কারণেই তো আমি পথভ্রষ্ট হয়েছি তোমার কারণেই তো আমি আজকে জাহার নামে এসেছি তুমি যদি আমাকে গুমরা না করছি তো আমি রাস্তা হারাইতাম না তোমাকে বেশি শাস্তি হওয়া উচিত আমার তো কোনো দোষ নাই তখন এই ঘনিষ্ঠ সঙ্গী যে শৈতান ছিল সে বলবে রব্বানা মাত গাই তৈল্লাহ আমার বিরুদ্ধে কেস করছে আপনার সামনে আমি একে জবরদস্তি গুমরা করিনি মাত গাই তো একে আমি সীমালঙ্ঘনকারী বানিয়ে দিইনি আমি শুধু কুমন্ত্রণা দিয়েছিলাম জবরদস্তি তো করিনি বলা কিন কানাফিউ দলালিম বাইদ এ যে বলছে যে আমি পথভ্রষ্ট সেই সুদূর গুমরাহিতে নিমজ্জিত ছিল নিজেই পথভ্রষ্ট হয়েছে পাকের সামনে যে তর্ক বিতর্ক হচ্ছে তখন আল্লাহ বলবেন কাল আল্লাহ আমার সামনে তোমরা এইরকম বাদানুবাদ করিও না এসব তর্ক করে কোনো ফায় নেই যে পথভ্রষ্ট করেছে সেও জ্বলবে আর যে পথভ্রষ্ট হয়েছে জানার সুযোগ সুবিধা ছিল জানার চেষ্টা করেনি অন্ধ অনুসরণ করেছে তকলিদ করেছে চোখকে বন্ধ করে নিয়েছে অন্তর্দৃষ্টিকে বন্ধ করে নিয়েছে যে যেটা আমরা করছি সেটাই ঠিক আরও কোথাও যে সত্য হতে পারে তার সন্ধান করেনি সে আল্লাহ এর আগেই তোমাদেরকে সতর্কীতে নবীর পাঠিয়ে সকলকে সতর্ক সাবধান করে দিয়েছি। মা ইবাদ দালুল আমার কথার বিপরীত কিছু হবে না আমার কথায় কোনো রদবদল হবে না আল্লাহ পাকের কোন কথার রদবদল হবে না এখানে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক সেই কথার দিকে ইঙ্গিত করেছেন যে কথাটি ইবলিশ সম্পর্কে কোরআনেকের বর্ণিত হয়েছে আল্লাহ পাক যখন ইবলিশ শত অবাধ্য হয়ে গেল আদাম আলাইসলামকে সেজদা করল না আর পাকের অভিশপ্ত মালাউন হয়ে গেল তখন সে আল্লাহর কাছে ছাড় চেয়েছিল আল্লাহ পাক ছাড় দিয়েছেন ক্যামত পর্যন্ত তুই ক্যামত পর্যন্ত থাকবি আর মানুষকে গুমরা করবি আর তোকে দিয়ে আর তোর ভক্ত যত হবে তোর অনুসারী যত হবে লা আমনা আমা জাহান্নামা মিনকে অমিম্মান তাবে আঁকা মিন হুমাজ মাইন আল্লাহ কোরআন এখানে একটা আয়তে বলেছেন হেবিলি শুনে রাখ যে তোকে দিয়ে আর অমিম্মান তাবে আঁকা আর যারা তোর অনুসরণ করবে সকলকে দিয়ে জাহান্নামকে ভর্তি করব এই কথাই কোনো রদবদল হবে না যে তোদেরকে শয়তান গুমরা করেছে আর তোরাও গুমরা হয়েছে সুতরাং উভয় দল জাহান্নামে থাকবে ওমা আনা বেজাল্লাদ আর আমি কোনো বান্দার জুলম করি না আমি সতর্ক সাবধান করে দিছি বিনা দোষেই শাস্তি দি না আল্লাহাক কোনো রকমের জুলম করেন না আল্লাহফাকাবুল আলমিন এরশাদ করছেন ইয়মান আকুল আলী জাহান্নাম সেই দিন কেয়ামতের দিনে জাহান্নামী আল্লাফাক জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ ফেরিস্তার নিক্ষেপ করবে আর আল্লাহফাক জাহান্নামকে বার বার করে জিজ্ঞেস করবেন ইয়মান আকুল আলী জাহান্নাম স্মরণ করো যেই দিন আমি জাহান্নামের উদ্দেশ্যে বলো হালিম তালাতে তুমি কি পরিপূর্ণ হয়েছ তোমার পেট কি ভরেছে কথা কুল তখন জাহান্নাম জবাবে বলবে হালমিম মজিদ আরও কি বেশি আছে বারবার বারবারকে জাহান্নাম বলতে থাকবে শৈব খারিতে এই আয়তের তফসির একটি হাদিস রয়েছে যে কেমতের দিন আল্লাপাক বারবারকে জিজ্ঞেস করতে থাকবেন জাহান্নামকে যে ভরেছে পেট ভরেছে হয়েছে যথেষ্ট হয়েছে জাহান্নাম বলবে হালমি মজিদ হালমি মজিদ আরও কিছু আছে আরও কিছু আছে আরও অতিরিক্ত আছে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তারপরে জাহান্নাম খালি থেকে যাবে জাহান্নামের পেটি ভরছে না তো হাত্তা ইয়াদা রব্বুল ইজাদ কাদামাহ আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন তার কদম মোবারক কদম মানে কি হয় পা তার পা মুবারক জাহান্নামের পিঠের ওপর রেখে দেবেন আল্লাহ পাখের রাবুল্লাহ আলমিনা কদমের কথা বলা হয় সুতরাং আল্লাপের কদম আছে এটা আলহ স্নাল জামাত রাক ইদা কেমন আল্লাহ ভালো জানেন ওসলে ফাতিল জান্নাতুল ইল মুিনা গাইরাবাঈদ এবং জান্নাতকে আল্লাহ ভিরুদের জন্য সংযত পাপ মুক্তদের জন্য নিকটবর্তী করা হবে যা মোটেই দূরে হবে না হাজা মাতু আদুন আলিকুল্লা উন হাফিজ আর বলা হবে যে এই তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল জান্নাতের ওই প্রত্যেক এমন মানুষের জন্য যে আউ্ আল্লাহ অভিমুখী আর হাফিজ আর হেফাজতকারী আল্লাহ পাকের দিনের হেফাজত করেছে আল্লাহ পাকের ফরজের হেফাজত করেছে পাচক তো সলাতের হেফাজত করেছে হারাম থেকে নিজেকে সুরক্ষিত করেছে লিখুল্লাবিন হাফিজ মান খাসি আর রহমান বিল গাইব যেই ব্যক্তি দয়াবান আল্লাহ পাককে না দেখে ভয় করতো ওয়াজ কালবি মনিব আর আল্লাহ অভিমুখী হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হইত আল্লাহ পাকের এবাদতবন্দিতে আসত বিনয়ী হয়ে উদ্খুলু হাবি সালাম এইসব লোকদেরকে মমিনদেরকে বলা হবে যে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো যা লেকে অমুল হলুদ এটা হচ্ছে স্থায়ী দিন অর্থাৎ এটা হচ্ছে চিরস্থায়ী জীবনের দিন চিরস্থায়ী তোমরা এখানে হবে আল্লাহ আকরবুল আলমিন এরশাদ করছেন লহ মায়া শাহনাফিহা ওয়ালাদাই না মজিদ আর সেখানে তারা যা চাইবে জান্নাতে যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে ওয়ালাদাইনা মজিদ এবং আল্লাহ বলছেন আমার কাছে জান্নাত দেওয়ার পরে আরো অতিরিক্ত রয়েছে মসজিদ ফাও রয়েছে মসজিদ মানে সহজ ভাষায় ফাও রয়েছে আল্লাহ পাক জান্নাত দেবেন জান্নাত দেওয়ার পর ফাও যারা কেনাকাটা করে কিনে নিল যথেষ্ট ওতে মনটা ভরে না কিন্তু একটা যদি ফাও একটা বেগুন আলু উঠিয়ে দেয় ওটাই ভালো লাগে হ্যাঁ যে ফিরিয়ে পেলাম তো আল্লাহ পাক একটা ফাও দেবেন জান্নাত যাওয়ার পরে সেটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ আল্লাপাকের দর্শন যেমন আমি এখানে সাল্লাহ ইসলামের সহি হদিস এই ক্ষেত্রে অনেকগুলি রয়েছে এ আয়তের তফসির এছাড়া উলিল্লাজিন আহসান ওর হোসনা বা জিয়াদা সৈয়া ইউনস রয়েছে যারা সৎকর্মশীল হবে তাদের জন্য আলহোসনা জান্নাত রয়েছে আওয়া আওয়াজা তাদের জন্য অতিরিক্ত রয়েছে ওখানে জিয়াদা বলা হয়েছে এখানে মজিদ বলা হয়েছে একটি আয়ত অন্য আয়তের তফসির করে আরউল্লাহমের হদিস জিয় আল্লাহ ফাকরের সাক্ষাৎকে বোঝানো হয়েছে আল্লাহ ফাকর রব্লুল্লা আলজন্য কোরআন কিনি বুঝার তৌফিক দান করেন আমাদের সংশোধনে তৌফিক দান করেন ওসল আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহবী আজমাই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 when i knew god my lord hal the light shone in my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 देख अर्धांगिनी नात्वांगी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगला है